আনা সিবুল মালিক রদাহতালনতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম যখন মদিনায় এলেন তখন মসজিদ নির্মাণে নির্দেশ দিলেন এবং তিনি বললেন হে বানু নজ্জর মূল্য নির্ধারিত করে তোমাদের এই বাগানটি আমার নিকট বিক্রি করে দাও তারা বলল না আল্লাহর কসম মহান আল্লাহ ছাড়া কারো কাছে আমরা এর মূল্য চাই না